আসসালামু আলাইকুম শাহেক আমি একটা দোকানে চাকরি করি এখানে প্রতি বছর ঈদে বিভিন্ন কোম্পানিদের পাওনা টাকা পরিশোধ করা হয় আর টাকা পরিশোধ শেষে কোম্পানিগুলো দোকানের মালিকের কাছে কিছু টাকা দিয়ে যায় দোকানের স্টাফদের দেওয়ার জন্য এটাকে ঈদ বোনাস বা ক্লোজিং বোনাস বলে তাছাড়া দোকানের মালিকও বেতনের সম টাকা স্টাফদের বোনাস হিসেবে দিয়ে থাকে সব টাকা স্টাফদের জন্য হালাল না হারাম এইসব টাকা যদি খুশি হয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই এটাতে হারাম হওয়ার কিছু নাই কারণ কোম্পানিদের পাওনা টাকা পরিশোধ করে পরিশোধ করার পরে কোম্পানিগুলো কিছু টাকা দিয়ে যায় স্টাফদের জন্য যেহেতু স্টাফরা তারা সবাই জানে যে এখানে যারা আছে তারা কর্মচারী কর্মকর্তা এদেরকে মানে টাকাটা পরিশোধ করা হয়েছে খুশি হয় আপনি কিছু দেওয়া হলো তো সুতরাং এই দেওয়াটা শরীয়তে নাজায়েজ হবে না আর ইদবনাস তো এটা নাজায়জের কিছু না এটা তো কোম্পানি দিবে এটা তো শ্রমের একটা অধিকার এজন্য এটা হালাল এটাতে হারামের কিছু নেই তবে যদি এরকম হয় যে ওই কোম্পানি তার স্টাফদেরকে এই জন্য দিচ্ছে যে এটা দ্বারা সে কোন সুযোগ সুবিধা আদায় করবে এদের থেকে তাহলে তখন সেটার সোয়া ঘুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা যদি এই দৃষ্টিভঙ্গিতে দেওয়া হয় দেশে গরিব মানুষ বা সাধারণ কর্মচারী তার বেতন থাকে কম তো সবাই যদি এরকম যারা আসে রেস্টুরেন্টে তারা যদি কিছু কিছু দেয় তাহলে তার একটা উপকার হইল এই দৃষ্টিভঙ্গিতে যদি দেওয়া হয় তাহলে সেটা যায়জ হবে আর যদি এটা একেবারে বাধ্যতামূলক করে নেওয়া হয় যে মালিকও মনে করলো যে তার বেতন কম দিলেই হবে সে মানুষদের থেকে এইভাবে নিয়ে নিয়ে তার বেতন বেড়ে যাবে টাকা বেড়ে যাবে এই জাতীয় চিন্তা চেতনার কারণে যদি বাধ্য করা হয় সেটা যায়জ নাই তবে বাধ্য ছাড়া যদি এমনি দেওয়া হয় সেটা যায় হবে। যে আর কোনো গুরুত্বপূর্ণ যে আলহামদুলিল্লাহ ওই বাইয়ের যদি সময় থাকে তাহলে প্রত্যেকটা তিনি আলাদা আলাদা আদায় করবেন অর্থাৎ ওজু করছেন পজোর চলাতের জন্য অজু করে তিনি দু রাত তাহিয়াতুল ওজু আদায় করবেন এটা বাসায় অজু করছেন বাসায় আদায় করে ফেলবেন আবার আজান দিয়ে দিচ্ছে উনি বাসা থেকে ফজরের সুন্নত আদায় করে মসজিদে আসবেন এটা আদায় করবেন আবার মসজিদে ডুকছেন মসজিদে ঢুকে দুই রেখ তাহিয়াতুল মসজিদ আদায় করবেন এগুলো আলাদা আলাদা করবেন কিন্তু এখন এমন অবস্থায় উনি অজু করেন আমাদের জন্য প্রস্তুত নিয়েছেন যে অবস্থায় শুধু সময় আছে দুই রেখ পড়ার মানে সেখানে আর এইভাবে তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ ফজরের সুনত এইগুলো আলাদা আলাদা পড়ার সময় নেই ধরো সময় আছে পাঁচ মিনিট এরপরে জামাত শুরু হয়ে গেল তখন যদি তিনি এই দুরেকাত আদায় করেন এই দু রেকাতের দ্বারা তাহিয়াতুল ওজুও হবে তাহাতুল মসজিদও হবে ফজরের দুরেকাত চলাতো হবে আজান কামতের মাসখানের দূরেকাতো হবে সোহান এটার নাম মতে ওয়াসাত যে বরকত যে একটার মধ্যে আল্লাহাক সবগুলো দিবেন কারণ তার এখন আর আলাদা আলাদা করার তার নিয়ত ছিল সময় থাকলে সে আলাদা আলাদা করতো কিন্তু এই জন্য আবার যে সময় থাকলেও করবে না সে পাবে না মানে সে সময় থাকলেও দুই রেখাতের বেশি আর পটবে না সে পটবেই দুই রেখা সে পাবে দুই রেখা কিন্তু সময় থাকলে যে এগুলো আলাদা আলাদা আদায় করে এটা আজকে সময়ের কারণে মাঝখান সে পারে নাই তাহলে সে সবগুলা পাবে দুই রেখাতের দ্বারা আরিয়ত কিভাবে করবে আসলে ইচ্ছাকৃত ভাবে সালাদ এক ছেড়ে দিলে সে কাপের হয়ে যায় না হাদিসটাই এরকম না এই বাক্যে মানে এই যে কথাটা যে কেউ ইচ্ছাকৃত ভাবে পরিত্যাগ করলো এক ছেড়ে দিল ফাঁকাত কাপারা সে পুফরি করলো এই বাক্যটা সহি না মানে হাদিসের এটা দৈব হাদিস কিন্তু একই অর্থে সহি হাদিস আছে অন্য অর্থে যেমন নবিসাম বলছেন ইন্না বাইনার রাজুলে ওয়াবাইনার শেরকে ওয়াল কুফরে তার কুসলা যে একজন মুমিনের মাঝে আর একজন মুশরিকের মাঝে কাফের মাঝে পার্থক্য হল তারকুচলা সলাদ ছেড়ে দেওয়া অর্থাৎ কাফের মুশ্রিক সলাদ ছেড়ে মুমিন সলাদ ছাড়ে না তো অর্থ কিন্তু দুইটা একই এটার সনদ সহি ওইটার সনদ সহি না এটা পতোয়া না এটা নবী সাল্লা ইসলামের হাদিস এবং অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে সলাদ ছেড়ে দেওয়া ইচ্ছাকৃতভাবে এটা কুফরি এটা শুধু কবিরা গুণা না কারণ ইমানের বহিঃ প্রকাশটা নামাজ সলাদ এই জন্য অন্য এবার তার সলাদ ভিন্ন জাকাত ভিন্ন জিনিস হজ ভিন্ন জিনিস সিয়াম ভিন্ন জিনিস ওগুলো ছেড়ে দিলে ইমান যাবে না ওগুলাই ইমানের সাথে অঙ্গা অঙ্গি জড়িত না ওগুলো ছেড়ে দিলে হারাম হবে কবিরা গুনা হবে কিন্তু আল্লাহ পাক ইমান শব্দ দিয়ে সলাদ বুঝেছেন ও কান আল্লাহ ইউ দিয়ে ইমান আকুম আল্লাহ তোমাদের ইমান নষ্ট করতে চান না এখানে ইমান অর্থ সলাতাকুম মানে সলাদকে ইমান দিয়ে বুঝেছেন সকল ওলামাই কেরাম বলছেন যে এখানে আপনার সলাটটা এমন একটা বাদক যেটা ছেড়ে দিলে কুফরি হয় যে বিভিন্ন সময় পারিবারিক অসুস্থ অন্যান্য কারণে থাকলে এই অনেক সময় সেই ক্ষেত্রে কিভাবে এই অবস্থাটি থেকে কন্ট্রোল করা যায় বা এই গোয়া সেটা সে যে এই অবস্থায় কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা তো উনি নিজেই করবেন নিজে যেভাবে সহজভাবে করা যায় তবে চেষ্টা করতে হবে মানে রাগ নিয়ন্ত্রণ করে সন্তান সন্ততিকে সন্তান সন্ততির সাথে তো রাগ করতে হবে মানে যদি সন্তান সন্ততি সঠিকভাবে না চলে সঠিকভাবে আপনার ইমানের উপরে চলাতেের উপরে আমলের উপরে ঠিক না থাকে তাওহিদের উপরে তাহলে তো রাগ করতেই হবে সেখানে তো আদর করা যাবে না বেশি বন্ধু হইতে যায় আপনি ছেলের সাথে এমন অবস্থা করলেন ছেলে বানরের মতো মাথায় উঠে বসে দেখবেন এই জন্য একেবারে বন্ধু এমন বন্ধু হইবেন না যে বন্ধু হইলে বাপে আর একসাথে বসে সিগারেট খায় এরকম বন্ধুও আছে এখন বাংলাদেশে যে ছেলের সাথে বন্ধুত্ব করছে কয় আমার ছেলে আর বাবা আমরা একবারে ফ্রি আমরা দুইজনের বন্ধু তো ভালো কথা বন্ধু কিন্তু বন্ধু হইতে যায় দুইজনে বসে একসাথে সিগারেট খায় তো এটাকে বন্ধুত্ব হইল বন্ধুত্ব হবে তাকে মহব্বত করবেন দুইজনে একসাথে নামাজে দেবেন এটা বন্ধুত্ব যে আপনি আপনার ছেলে দুইজনে একসাথে নামাজে যান একসাথে ফজরের সময় উঠেন একসাথে ওয়াজ মাহফিলে যান একসাথে তাপসিরে যান এরকম বন্ধুত্ব করবেন কিন্তু তাকে মানে সহবত দেওয়া বাহবত এটা কিন্তু খুবই জরুরি সোহবতের কারণে তার চিন্তা চেতনা করতে হবে চেষ্টা করতে হবে জি এবার আপনাদের মধ্য থেকে যে জরুরি কোনো প্রশ্ন থাকলে দুই একটা বলে আমরা শেষ করে দিব জি আচ্ছা পুরস্কার পেয়েছেন কে কে আমাদের একজন ওখানে দুইজন তিনজন আলোচনার মধ্যে কিছু বলছি সেটা হলো सबान मास मध्यवती रात जेटेट हादीे आईलासपे ला मिन शाबान सबान मध्यवर्ती रात तो सबान मध्यवर्ती रत यार किसुटा फजिलकमय सबान मध्यवर्ती रात जदिवारे एके बारे सही पर्यायर को हादिस आल्ला नासिरुद्दीन आलबाणी रहा जेटा जो अनेक समय अनेकगुल हदीस जदि एक ही हादीस दुर्बल सनदे आदि आठटा सनदे तो दुर्बलता कटे जाए कारण कथा आठजने बुझते हैं इटार मध्य कि सत्यता आई आलबानी रहा एक हादीस हासान बोलिए हासान ले हासान लेगैर मैंने आसमें हासान ना মানে অনেকগুলো একসাথে আসার কারণে অনেক সনদে এটা হাসান তো এই কারণে এটার কিছুটা সত্যতা আমরা বুঝতে পারি তবে সত্যতা বুঝলেও যে হাদিসটা আসতে হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে হাদিসের বাইরে দেওয়া যাবে না হাদিসের মধ্যে আসতে আল্লাহবাকে এই রাত্রে সবাইকে মাফ করে দেন শুধু দুই শ্রেণীর লক্ষ্যে মাফ করেন না একটা হলো লিমশ্রেকিন ও মোশাহিরিন একটা হল মুশরেক আর একটা হলো হিংসুক তো তাইলে এই আমল হইল শেরেক ছেড়ে দেওয়া সেরেক মুক্ত হয়ে দেওয়া আরেকটা হলো হিংসামুক্ত হৃদয় মুক্ত কাল আমি আমার কোনো বাইকে কোনো মুসলিম বাইকে বনকে হিংসা করব না হিংসা মুক্ত হওয়া আর আমল হলো সেরেক মুক্ত হওয়া যদি আমরা এই হাদিসকে মেনে নিই এই হাদিসের উপর আমল করি তাহলে এই দুটা আমল একটা সেরেক মুক্ত হওয়া একটা হিংসা মুক্ত হওয়া বাস এই রাত্রে আমি রাত্রে ঘুমানোর আগে আমার মধ্যে কি কী সেরেক আছে এগুলা ছেড়ে দিলাম তাও বা করলাম হিংসা আছে হিংসা থেকে তবা গেলাম তবা করে ঘুমাই গেলাম আল্লাপাক মাফ করে দিবেন সোহান আল্লাহ কারণ কি কারণ সামনে কদিন পরে রমজান আসতেছে পনেরো দিন পরে তো এই পনেরো দিন পরে যে রমাদান রমাদানের আবাদত কবুল হবে যদি আমি সেরেক মুক্ত হই সেরেক থাকলে রমজানে যত আবাদত করব লাইলে তল কদারে যত আবাদত করবো কোনো আবাদত আল্লাপাক কবুল করবো না হিংসা থাকলেও আল্লাহ কোনো আবাদত কবুল করেন না তো সুতরাং রমজানের যাবতীয় এবাদত এবাদতের মৌসুম আসতেছে এবাদত করব জোরে সোরে সেই আবাদতে যদি কবল না হয় তো এই জন্য রমজান আসার আগে আমাকে সাহাবানের সুনির্দিষ্ট কোন সলাদ কোন আবাদত কোন সিয়াম এরকম সহিদিশা প্রমাণিত না কতটাই হলো সবে বারাত হ্যাঁ জি এর মধ্যে বড়ো কুপরি ছোটো কুপরি দুটাই আছে যদি কেউ সালাদকে অস্বীকার করে ফরজিয়তকে স্বীকার করে না আমার উপরে সালাদ ফরজ এটাই বিশ্বাস করে না মানে আশা করি বসে আছে নামাজ না ফুটলেও আমার ইমান ঠিক আছে ইমানের কোনো সমস্যা হইতেছে না কিছু হইতেছে না এটা না করলে এক সময় আল্লাহ সব মাফ করে দিব বুড়ে বয়সে দাঁড়িয়ে রাখি আল্লাাল্লাহ হয়ে যাবো এই রকম আকিদা পোষণ করে যদি ছেড়ে দেয় তাহলে বড়ো কুপোর হবে আর কেউ ফর্জিয়তকে স্বীকার করে সব কিছু স্বীকার করে কোনো কারণে হয়তো পড়তে পারে নাই বা ছেড়ে দিছে অল্প কয়দিন তাহলে এটা ছোটো কুপর হবে মানে একই জিনিসের দুইটা অবস্থা তার আকিদার ভিন্নতার উপরে জি সোহান কালি হামদিকা জি বলেন বলছেন যে এটা তোমাদের দিন সমূহের মধ্যে অত্যন্ত ফজিলতময় সুতরাং ফেরু আলাইয়া সালাত এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দৌড়ত পড়ো কয়বার পড়বেন কয় হাজার বার কি পটবেন এরকম নবী সালাম কোনো সংখ্যা নির্ধারণ করেন নাই এই দিন সকাল থেকে শুরু করে এই দিন সকাল না শুধু আগের দিন সূর্য অস্তের পথ থেকে শুরু করবেন মানে বৃহস্পতিবার সূর্য অস্তের থেকে শুক্রবার শুরু আপনি তখন থেকে শুরু করে একেবারে শুক্রবারে মাগ্রীব পর্যন্ত এই সময়ের ভিতরে বেশি বেশি দরদ পড়বেন তারপরে সূর্য আল কাহাব পড়বেন আরও যেগুলো প্রজিলিতার কথা আছে কিন্তু এতবার গণলে এতবার গণলে এইটা কোনো সহি আদিস দ্বারা প্রমাণিত না এটা দইফ সুতরাং ওইভাবে গনে গনে আমল দরকার নাই আমলটা হবে অগণিতা